সালামু আলাইকুম সুপ্রিয় শ্রোতা দর্শক মণ্ডলী? আমরা আমাদের ধারাবাহিক আলোচনার এই পর্বে আমরা জানবো আল্লা তো বরলা কোথায় আল্লাহ তো বর কতলা কোথায় এই বিষয়ে মুসলমানদের ভিতরে নানান ধরনের দৃষ্টিভঙ্গি দেখা যায় কেউ বলে থাকেন আল্লা তর কতলা আসমানের উপরে আরসের উপর কেউ বলে থাকেন আল্লা তর কতলা মমিনদের কলবের ভিতরে বা অন্তরের ভিতরে কেউ বা বলে থাকেন আল্লা তর কতলা সর্বত্রে বিরাজমান তাহলে অবশ্যই আমাদেরকে সঠিক কোনটা এটা জেনে নিতে হবে কারণ তিনটা দৃষ্টিভঙ্গির তিনটাই তো সঠিক হতে পারে না যে কোনো একটা সঠিক হবে এবং বাকি দুইটা বেঠিক হবে তা আমরা কোরআন এবং সুন্নাহ থেকে দলিল প্রমাণ সহকারে নির্ণয় করে নেব কোনটা সঠিক এবং কোনটা বেঠিক তার কারণ যারা আল্লাহ তুবরকতলা সম্পর্কে সঠিক পরিচয় নেয়নি যারা আল্লাহ তুবরকতলার সঠিক পরিচয় জানে নাই তারা কখনও কবরের ভিতরে প্রশ্নের জবাব দিতে পারবে না আমার রব আল্লাহ এই কথা বলতে পারবে না অতএব আমাদেরকে यह विषय सठीक ज्ञान अर्जन करते आल्ला बड़ कथला कथाय प्रथमत प्रश्न पर्याचना करते चाहिए प्रश्न करा किए आना आकिदागत भावे प्रश्न करा बैध कि ना अने यकम दृष्टिभंगी पोषण करल्ला अबादत करार दायित्व अबादत कर আল্লা তুবর কতলা কোথায় এটা আমাদের জানার দরকার নেই অথবা অনেকেই এরকম ধারণা করে থাকেন যে আল্লা তর কতলা কোথায় এই বিষয়ে আলোচনা করতে যাওয়াই ঠিক না কারণ আল্লা তর কতলার অবস্থান বলতে গেলে আমরা কোন ত্রুটির মধ্যে পড়ে যাবো আল্লা তুবর কতলা সম্পর্কে কোনো ভুল করে ফেলব এই ধরনের সতর্কতার কারণে অনেকেই আল্লাহ কোথায় এ বিষয়ে প্রশ্ন করাও জাহেজ মনে করেন না এবং উত্তর দেওয়াও জাহেজ মনে করেন না আমি এটাকে বলবো এক ধরনের অজ্ঞতামূলক পরিসগারিতা এটা এই যে আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি আসলাম যিনি আমাদের কাছে কোরআন নিয়ে এসেছেন যিনি ইসলাম নিয়ে এসেছেন যিনি আমাদের কাছে হাদিস বা সন্ন্যাহ নিয়ে এসেছেন যিনি আমাদের কাছে আল্লাহ তো বড় কতলার ডিটেলস পরিচয় তুলে ধরেছেন তিনি নিজেই আল্লাহ তো বড় কতলা সম্পর্কে এই বিষয়ে কি আকিদা পোষণ করতেন কী দৃষ্টিভঙ্গি পোষণ করতেন আমাদের এই বিষয়ে জেনে নিতে হবে প্রথমত আমরা যদি কোরআন থেকে এই বিষয়ে দলিল জানার চেষ্টা করি তাহলে দেখা যাবে আল্লাহ তো বড় কথলা তার পরিচয় সম্পর্কে তিনি নিজেই ডিটেলস বর্ণনা দিয়েছেন পুরা কোরআন মজিদের ভিতরে যেমন আল্লাহ তোবরকতলা একটি আয়াতের ভিতরে বলছেন আর রহমান ও আলাল আর সিস্তা রহমান আরসের উপরে সমুন্নত রহমান আরসের উপরে সমুন্নত এই বিষয়ে কোরআনের বিভিন্ন সুরাতে আল্লাহ তোবরকতলা বর্ণনা তুলে ধরেছেন এমনকি একই শব্দ বিভিন্ন সুরায় আল্লাহ তুবরকতলা তুলে ধরেছেন আর রহমান ও আলাল আরশিস্তা রহমান আরশের উপরে সমুন্নত রহমান আরশের উপরে বিরাজমান আরফের চুয়ান্ন নম্বর আয়াতে একই শব্দে আল্লাহ তুবরকতলা বলেছেন এমনিভাবে সুরা রাদের দুই নম্বর আয়াত সুরা সজদার চার নম্বর আয়াত সুরা হাদিদের चार नम्बर आयात यो अन्न्य दलिल प्रमाणर मध्यमें जा तुबरकलासर उपरे आस अर्थात आसमानर पर ऊपरे आल्ला सम्पर् प्रश्न जवाब कैकटा भाषा व्यवहार करते एक नम्बर आल्ला तुबरकोतलासर उपरे और सेमान और अवस्थानरत और उन्नत यब्दगलो व्यवहार करते जो हम शुद्ध एरक साधारण बो जल्लापर आसेंट सठी आकिदा जदि आल्ला आसमान ऊपरे आसें यिदा एक ही कथा विभिन्न भाषा एक ही निर्देशना दीची এবং এগুলোর ফল হল আল্লাহ তুবরকতলা উপরে আসেন আসমানের উপরে আরসের উপরে এটাই হল কোরআন এবং সন্ন্যাস থেকে প্রমাণিত আকিদা আল্লাহর রসুল সাল্লাহ আলহিহুয়া সাল্লাম আল্লাহর পরিচয় সংক্রান্ত এই প্রশ্নটা এবং এই প্রশ্নের জবাবটা এত গুরুত্ব দিতেন যে আল্লাহর রসুল সাল্লাহ আলহিহুয়া সাল্লাম কোন ব্যক্তি সম্পর্কে যদি অজানা থাকতেন কোন ব্যক্তি সম্পর্কে যদি তিনি আন্ন থাকতেন এই লোকটা বা এই মহিলাটা মুসলিম বা মুসলিম নয় তা আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওসাল্লাম তার ইসলাম সম্পর্কে জেনে নেওয়ার জন্য সে কি মমিন মুসলিম নাকি বিধর্মী কাফের মুশ্রেক এটা তিনি জানার জন্য প্রশ্ন করতেন আল্লাহ কোথায় বিষয়টা এত গুরুত্বপূর্ণ অথচ আমাদের সমাজে অনেকেই এখানে পরেজগারিতার কারণে বলে থাকেন যে আল্লাহ কোথায় এই বিষয়ে প্রশ্ন করা ঠিক না এই বিষয়ে বলতে যাওয়াই ঠিক না এগুলো আসলে ভ্রান্তি এবার তাহলে আমরা রসুল্লাহ সাল্লাহ আলি আসলামের একটি হাদিস থেকে আল্লাহ কোথায় এই বিষয়ে আকিদা স্পষ্ট করে নিব রসুল্লাহ সাল আলহি আসলাম যখন কোনো ব্যক্তি সম্পর্কে আন্নন হতেন জানতেন না যে এই ব্যক্তি মুসলিম না কাফের তখন আল্লাহ রসুল সাল্লাহ আলি আসলাম মুসলিম না কাফের এটা জানার জন্য প্রশ্ন করতেন আল্লাহ কোথায় আল্লাহ সম্পর্কে রসুলল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লামের আকিদা কি ছিল এই বিষয়টা স্পষ্ট হবে যে আদিসটি আমরা এখন পাঠ করতে যাচ্ছি সেই হাদিসটি থেকে হাদিসটি মাভিয়া বিন হাকাম আসসালামী রদি আল্লাহ আনহো থেকে বর্ণিত মাাবিয়া বিন হাকাম আসসালামী রদি আল্লাহ আনহো আল্লাহ রসুল সাল আলহ আসাল্লামের কাছে তিনি ইচ্ছা ব্যক্ত করলেন যে আমি আমার কৃত দাসীকে আজাদ করে দেব এবং একটা ঘটনার পরিপ্রেক্ষিতে উনি এই সিদ্ধান্ত নিয়েছিলেন সেটা হলো এই যে তিনি ক্রীতদাসী ক্রয় করে নিয়ে এসেছিলেন নতুন কৃতদাসী। উনি কৃতদাসীকে ছাগল চড়ানোর দায়িত্ব বুঝিয়ে দিয়েছিলেন তারপরে দায়িত্ব কেমন পালন করতেছে সে বিষয়ে জানার জন্য সরে জমিনে উনি উপস্থিত হলেন যে দেখলেন তার একটি ছাগল কম যখন দেখলেন যে একটি ছাগল কম জিজ্ঞাসা করলেন ছাগল কম কেন কৃত কৃতদাসী বলল বাঘে নিয়ে গেছে এই কথা শুনেই উনি থাপ্পড় মেরেছিলেন তারপরে ওনার মনের ভিতরে একটা অনুশূচনা আসে অনুতাপ আসে বেসারিকে কেন মারলাম তার তো কোনো দোষ নেই বাঘে তো তাকেও নিয়ে যেতে পারতো কিন্তু তাকে যে নিয়ে যায় নাই এটাই সৌভাগ্যের ব্যাপার অতঃপর তিনি রসুল্লাহ সাল আলি আসাল্লামের কাছে এসে ঘটনা খুলে বললেন ইয়া রসুলাল্লাহ এভাবে আমি কৃতদাসী কিনেছি এবং ক্রীতদাসীকে দিয়ে আমি ছাগল চড়ানোর দায়িত্ব দিয়েছি অথচ সে আমার একটি ছাগল বাঘে খাইয়ে দিয়েছে আমি এ কথা জানার পর তাকে থাপ্পড় মেরেছি এরপরে আমার অনুশোচনা এসেছে আমি কি করতে পারি আল্লাহর রসুল সাল্লাহ আলহি আসাল্লাম এ কথা শুনে কষ্ট পেলেন এবং বললেন তুমি বেচারিকে অযথা মারলে কেন তো আল্লাহর রসুল সাল আলহি আসাল্লামও অনুতপ্ত হলেন কষ্ট পেলেন এখানে আরও কয়েকটি হাদিস বা দলিল আপনাদের সামনে এই বিষয়ে তুলে ধরব ইনশাআল্লাহ আমরা কিছুক্ষণের মধ্যে একটা বিরতি পালন করছি বিরতির পর এসে ইনশাআল্লাহ এই বিষয়গুলো আমরা স্পষ্ট করে কোরআন এবং হাদিস থেকে জেনে নেব আসসালামালাইকুম রহমতুলবরক কালাম ওর আন বুঝতে চান ওর আন বুঝতে হলে সহায়ক হিসাবে ওর আন হবে। এই বিষয়গুলো আলোচিত হয়েছে রুলু মুলকোর আন শিরোনামে রুলু মুলকোর আন শিরিজ देखते, पुरान भारण की विषय ज्ञान रखा जरूरी जानते हम देख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 আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা তারা আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলে দেখুন আলাইকুম ওরকত সুপ্রিয় শ্রোতা ও দর্শক মন্ডলী पर आबारों धारावाहिक पूर्व आलोचन फिर आसलम आल्ला सम्पर् रसुल्लाह सल्लाह सल आलहीसल्लमर सल आकिदा क्यी छोड़ ए विषयटा स्पष्ट जे हदीसटी एखंड पाठ करते जा हदीसटी थी हदीसटी महाविया बीन हाकम असलोलमी रज्लाह आनह वर्णित মাাবিয়া বিন হাকাম আসসালামী রজি আল্লাহ আনহ আল্লাহর রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের কাছে তিনি ইচ্ছা ব্যক্ত করলেন যে আমি আমার কৃতদাসীকে আজাদ করে দেব এবং একটা ঘটনার পরিপ্রেক্ষিতে উনি এই সিদ্ধান্ত নিয়েছিলেন সেটা হলো এই যে তিনি কৃতদাসী ক্রয় করে নিয়ে এসেছিলেন নতুন কৃতদাসী উনি কৃতদাসীকে ছাগল চড়ানোর দায়িত্ব বুঝিয়ে দিয়েছিলেন তারপরে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 বেসারিকে কেন মারলাম তার তো কোনো দোষ নেই বাঘে তো তাকেও নিয়ে যেতে পারতো কিন্তু তাকে যে নিয়ে যাই নাই এটাই সৌভাগ্যের ব্যাপার অতঃপর তিনি রসুল্লা সাল আলহি আসাল্লামের কাছে এসে ঘটনা খুলে বললেন ইয়া রসুল এভাবে আমি কৃতদাসী কিনেছি এবং কৃতদাসীকে দিয়ে আমি ছাগল চড়ানোর দায়িত্ব দিয়েছি অথস? সে আমার একটি ছাগল বাঘে খাইয়ে দিয়েছে আমি এই কথা জানার পর তাকে থাপ্পড় মেরেছি এরপরে আমার অনুশোচনা এসেছে আমি কি করতে পারি আল্লাহর রসুল সাল্লাহ আলহি আসাল্লামও এই কথা শুনে কষ্ট পেলেন এবং বললেন তুমি বেচারিকে অযথা মারলে কেন তো আল্লাহর রসুল সাল্লাহ আলি আসল্লামও অনুতপ্ত হলেন কষ্ট পেলেন সাহাবি নিজেও থাপ্পড় মারার পর তিনি কষ্ট পেলেন এই কারণে তিনি সিদ্ধান্ত নিলেন যে এই কৃতদাসীকে মুক্ত করে দেবেন ইচ্ছা ব্যক্ত করার পরপর আল্লাহ রসু সাল্লাহ আলহিউসাল্লাম বললেন যে কৃতদাসীটি মমিনা না কাফেরা যদি মমিনা হয় তাহলে তাকে তুমি আজাদ করে দাও আর যদি কাফেরা হয় তাহলে তাকে আজাদ করা যাবে না তার কারণ একজন কাফের এটাই হল উপযুক্ত জীবন সে পরাধীন থাকবে গোলাম থাকবে কিন্তু মমিন যদি হয় তাহলে সে অবশ্যই আল্লাহর গোলামী করবে মানুষের গোলামির থেকে সে মুক্ত হবে এই গোলাম আজাদ করার সবাব রয়েছে সাহাবি বললেন ইয়ারসুল আল্লাহ আপনি তাহলে পরীক্ষা করে দিন এই মহিলাটা মমিন না মমিনা নয় আল্লাহর রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের কাছে আনা হলো রসুলল্লা সাল্লাহ আলহি আসাল্লাম জিজ্ঞাসা করলেন মহিলাকে আইন আল্লাহ আল্লাহ কোথায় মহিলাটি বলল আল্লাহ সামা আল্লাহ আসমানের উপরে অতঃপর দ্বিতীয় প্রশ্ন করলেন মান আনা আমি কে যেভাবে মহিলাটি বলল আনতা রসুল্লাহ আপনি আল্লাহর রসুল সাল আলহি আসলাম যখন এই দুটি প্রশ্নের উত্তর মহিলাটি এভাবে দিল তখন আল্লাহর রসুল সাল আলহি আসসালাম সাথে সাথে রেজাল্ট দিয়ে দিলেন এবং বললেন আতিখা ফঈমিনা হে সাহাবি তুমি একে আজাদ করে দাও তার কারণ এই মহিলা হলো মমিনা প্রিয় শ্রোতা ও দর্শক মণ্ডলী এই হাদিস থেকে স্পষ্ট বোঝা গেল আল্লাহ তবরকোতলা আসমানের উপরে যদি আল্লাহ তোবরকোতলা আসমানে থাকা সঠিক না হতো তাহলে আল্লাহর রসুল সাল্লাহ আলী আসলাম এই মহিলার জবাবকে সঠিক বলতেন না যেহেতু আল্লাহর রসুল সাল্লাহ আলী আসাল্লাম এই মহিলার জবাবকে সঠিক বলেছেন এবং সেটা হলো আসমানে থাকা আল্লাহ বড় কথালা আসমানে রয়েছেন এই হাদিস দিয়ে স্পষ্টভাবে প্রমাণিত হলো যদি এই মহিলারা বলতো ज आल्लाह ममिन कलबरे अथवा आल्ला सर्वते बिराजमानल्लाहर रसुल सल्लाह अलहसल्लम ताके कख ममिना घोषणा दिताथा रसुल्लाह सल्लम के जी से मंडल मतब्बर तालो आल्ला रसुल्लासल्लम ममिना घोषणा दितेतु यमे से ममिना खेतब पे সে মমিনা বলে আল্লাহর রসুল সাল্লাহ সাল্লামের কাছে প্রমাণিত হয়েছে অতএব এটাই হলো মুসলিম ব্যক্তির আকিদা মুসলিম ব্যক্তির বিশ্বাস আল্লাহর রসুল সাল্লাহ আলহ্লাম এক সাহাবিকে প্রশ্ন করেছিলেন প্রশ্নটা হলো তুমি কয়জন মাবুদের এবাদত করো আল্লাহর রসুল সাল আলহি আসাল্লামের প্রশ্নের উত্তরে ওই ব্যক্তি বলেছিল সব আতান যে ব্যক্তিকে আল্লাহ রসুল প্রশ্ন করেছেন সেই ব্যক্তির নাম হলো ইমরান বিন হোসেন রাহু উনি পরবর্তীতে মুসলিম হয়ে গেছিলেন যখন প্রশ্ন করেন তখন তিনি মুসলিম ছিলেন না হোসেন তা আল্লাহ রসুল তাকে প্রশ্ন করলেন তুমি কয়জন মাবুদের এবাদত করো কল আসা আতান সাতজনের আমি আবাদত করি সিত্তাতুন সিটাতফিল আউদি ওয়াহিদুন ফিসামায় যেই সাতজনের আমি এবাদত করি তার ভিতরে ছয় জন হলো জমিনে আর একজন হলো আসমানে এরপর আল্লাহ রসুল তাকে প্রশ্ন করলেন আই হুম তা আবুদুল্লির রহবাতিকা ও রহবাতিকা এই সাতজনের ভিতরে তোমার আশা আকাঙ্ক্ষার ক্ষেত্রে আশা এবং আশঙ্কার সময় অর্থাৎ বিপদের সময় কোনজনের কাছে তুমি ধর্ণা দাও কোনজনের তুমি আবাদত করো কোনজনের কাছে প্রার্থনা করো কাল আল্লাহ ইসামায় সাহাবি বললেন যে আল্লাহ আসমানে আছেন যেই মাবুদ আসমানে আছেন তার আমি আবাদত করি ক আল্লাহ ফতরুক ইসিতা ও আবুদুল্লা জিফ ইসামায় আল্লাহ রসুল সাহায্য বললেন যেই ছয়জন মাবুদ জমিনে থাকে তোমার কোনো উপকার করতে পারে না সেই ছয়জনকে ত্যাগ করে ওয়া ও আবুদুল্লা শুধুমাত্র সেই মাবুদের তুমি আবাদত করো যিনি আসমানে রয়েছেন এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় যে আল্লাহর রসুল সাল আলহি আসাল্লাম নিজেও বললেন ও আবুদুল্লা জি ফিসামায় সেই আল্লাহর আবাদত করো যে আল্লাহ আসমানে রয়েছেন প্রিয় শ্রোতা দর্শক মন্ডলী আমরা স্পষ্টভাবে এই হাদিস দ্বারা জানতে পারলাম আল্লাহর রসুল সাল্লাহ আলহি আসাল্লামের নিজের আঁকিদাও ছিল যে আল্লাহ তুবরকোতলা আসমানের উপরে এমনিভাবে অসংখ্য দলিলের মাধ্যমে আমরা জানতে পারি আল্লাহ তুবরকতলা আসমানের উপরে আরসের উপরে এছাড়াও কোরআনের বিভিন্ন আয়াত রয়েছে যেমন একটি আয়াত হচ্ছে তোমরা কি নিরাপদ হয়ে গেছো সেই হতে যিনি আসমানে রয়েছেন এমনিভাবে সুরা মুল্কের অপর একটি আয়াতে আল্লাহ বলছেন আমিন তুমি ইসামাই উরসিল আলাইকুম হাশান নাকি তোমরা নিরাপদ হয়ে গেছ আসমানে যিনি আছেন তিনি তোমাদের উপরে প্রস্তর নিক্ষেপ করবেন না অর্থাৎ আল্লাহ বড় কথা আসমানে আছেন। সুরা মুলকের পরপর দুটি আয়াত দ্বারা প্রমাণিত হয় ১৬ এবং ১৭ নম্বর আয়াত আরও এ বিষয়ে আমরা রসুল্লা সাল্লাহ আলহি আসাল্লাম থেকে হাদিস জানতে পারছি তিনি বলছেন আল্লাহ মানুনি ওয়ান তোমরা কি আমানা অর্থাৎ যিনি আসমানে আসেন আমি তার আমান আমার কাছে আসমানের খবর সকাল সন্ধ্যায় আসে অর্থাৎ ওয়াহির মাধ্যমে আল্লাহর রসুল সাল আলহ্লামের কাছে সকাল সন্ধ্যায় খবর আসে আরেকটি হাদিস তিনি বলছেন যারা রয়েছে তাদের প্রতি তোমরা যদি দয়া করো। তাহলে যিনি আসমানে আছেন তিনি তোমাদের প্রতি দয়া করবেন এভাবে অসংখ্য কোরআন এবং হাদিসের দলিল দ্বারা প্রমাণিত হয় যে আল্লাহ তবরকতলা আড়সের উপরে আসমানে রয়েছেন কোরআন এবং সুনার মাধ্যমে যেহেতু এই আকিদাই প্রতিষ্ঠিত হয়ে গেল যে আল্লাহ তো বড় কথা আরো আসমানের উপরে রয়েছেন অতএব মুসলিম সমাজে আরও যে দুটি ধারণা রয়েছে এগুলোর ভ্রান্তি প্রমাণিত হলো এগুলোর বাতিল তা প্রমাণিত হয়ে গেল যেই দুটি ধারণা আমাদের সমাজে দেখা যায় বা যেই উত্তর আমাদের সমাজে পাওয়া যায় সেটা হলো আল্লাহ সর্বত্রে বিরাজমান এবং আরেকটা হচ্ছে আল্লাহ মমিনদের কলবের ভিতরে এখন আমরা এই দুটি আকিদা পর্যালোচনা করব ইনশা আল্লাহ আল্লাহ মমিনদের কলবের ভিতরে এই বিষয়ে কোরআনে অথবা রসুল সাল্লাহ আলহি আসাল্লামের সহি হাদিসের ভিতরে কোনো দলিল পাওয়া যায় না একটি দলিল আমাদের মুসলিম সমাজে অত্যন্ত পরিচিত সেটা হলো কলুবুল মমিনিনা আরসোল্লাহ মমিনদের কলব হলো আল্লাহর আরস এটা একটি জাল হাদিস এই জাল হাদিস আমল করা জায়েজ নেই এই হাদিসের ভিত্তিতে কখনও আমরা আল্লাহ তুবর কতলাকে মমিনদের কলবে বিশ্বাস করতে পারি না এতে করে আমরা যে সমস্ত দলিল পেশ করেছি আগে কোরআন এবং সন্না থেকে সেই দলিলগুলোর প্রতি অনাস্থা পোষণ করা হয় আমরা এখন পর্ব শেষ করে আমরা আপনাদেরকে আহ্বান করব আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা বাকু আমাদের ঢুকেছে এটা একটি দুই পায়ের নিচে কাজী মোহাম্মদ ইব্রাহিম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 शुक्रवार रत साढ़े न पुन सम्प्रचार सकाल आठ टेषलिक सबसे बृद्धि पाधर्म रिडार्स डायस्ट पत्रिकायप प्रकाशित समय उन्नीस तिरानबीय साल ख रूपर व्यवधान चौत्री चुरासी धर्म सब चे वृद्धि पे नम्बर अवस्थान आलमाम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 लक्ष लक्ष मानस के पृथ्वी इसलाम ग्रहण करते तरब एटलम तरबारी शांति तरब यह तरबारि सत्य एवं ज्ञान जाते आज মানব জাতির সকল সমস্যার সমাধান পৃথিবী বাংলা মানবতা